সম্মানিত বাংলাভাষী ভাইয়েরা আজকে আমাদের ধারাবাহিক আলোচনার একুশতম আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে বেদাতের অর্থ এবং বেদাত থেকে সতর্কীকরণ এই বেদাতের ব্যাপারে সচেতনতার অভাবে বেদাতের ব্যাপারে সতর্ক না হওয়ার কারণে একসময় মানুষ বিশেষ করে ইমানদারা মনের অজান্তেই বেদাতি হয়ে যায় মনের অজান্তেই অনেক বড় বড় বেদাতের ব্যাপারে জরুরি কথাগুলো বলার চেষ্টা করব। সম্মানিত ভাইয়া সুপ্রিয় বন্ধুগণ বেদাত শব্দটা আরবি শব্দ আলবেদা এর অর্থ হচ্ছে নতুন আবিষ্কার আল্লাহ বলছেন আল্লাহ आसमान समूह जमीन समूह सृष्टि नमुना नाल सन्न जार्थी नमन अबादतरा अथवा आविष्कार शरियत बलादात ইসলামী শরীয়ত হারাম করে দিয়েছে কোন ব্যক্তির জন্য সন্ন্যায় তার অস্তিত্ব না থাকে কোরআন এবং সুননার ভেতরে তার অনুমোদন না থাকে তাহলে সেই আল্লাহ তালা কবুল করবেন না গ্রহণ করবেন না এবং সেটাই বেদাত হিসাবে পরিগণিত হবে সেটাই বেদাত হিসাবে পরিগণিত হবে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ बेदात मूलत प्रथम विभक्त क्षेत्रीय आविष्कार कम्पिटार आविष्कार इंटरनेट आविष्कार उड़ूजा रकेट अनेक आविष्कार शुरू करविष्कार आज के दुनिया मानुष जीवन जत सहज के বৈধ আর দ্বিতীয় যে প্রকার ক্ষেত্রে বেদাত সেটি ইসলামী স্টুরতে হারাম করে দিয়েছে অর্থাৎ এমন কোনো অবাদাত করা যাবে না যা কোরআন এবং সুনায় যার অনুমোদন নাই কোরআন এবং সুনায় যার স্বীকৃতি নাই। সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এব আমি তোমাদেরকে অত্যন্ত শুভ্র সাদা স্পষ্ট করে দিয়েছি মাঝে তোমাদেরকে রেখে গেলাম যার রাত এবং দিন একেবারে স্পষ্ট পরিষ্কার লাইলুহা হা কানি হা লাইজা ইহ সেখান থেকে শুধুমাত্র বক্র লোকগুলো এবং সেখান থেকে শুধুমাত্র পথ লোকগুলো ধ্বংসকারী লোকগুলোই শুধুমাত্র হয়ে যাবে এর মানে হচ্ছে যারা পদভ্রষ্ট হয়ে যাওয়ার মতো অথবা যারা পদ ভ্রান্ত এই লোকগুলোই শুধুমাত্র সেই স্পষ্ট দিন ক্লিয়ার থাকার পরেও শুভ্র সাদা পরিষ্কার থাকার পরেও ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র সেই পদভ্রষ্ট লোকেরাই সুতরাং ইসলামী শরীরতের ভিতরে কোনো ধরনের কুটিলতা জটিলতা নেই সবকিছু ক্লিয়ার সবকিছু পরিষ্কার রেখে যায়নি ব্যক্তি সঠিকভাবে অধ্যয়ন করে স্টাডি আমদানি করতে হবে না কারোর কাছ থেকে কারণ করল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ বলছেন আলী ও দিন ইসলাম দিনা রবুল আলম বলছেন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামা তোমাদের উপরে সম্পন্ন করলাম এবং ইসলাম কি তোমাদের জন্য একমাত্র মনোনীত ধর্ম হিসাবে আমি তার উপরে সন্তুষ্ট থাকলাম এর ভিতরে আর কোন নাক্স অথবা ঘাটতি থাকার কথা নয় প্রশ্নই ওঠে না সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ যারা বেদাতি কর্মকান্ড করে থাকে তারা অনেক সময় বলে যে এগুলো তো ভালো কিছুই করি অর্থাৎ আহ খারাপ তো কিছু দেখা হয় না বা খারাপ তো কিছু দেখি না মেন এবারে আমাদের প্রিয় হাবিব মোহাম্মদুরসুল্লাহ সাল আলিয়া অত্যন্ত সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন মান আমা আলীহ আমা যে ব্যক্তি কোনো আমল করলো যে ব্যাপারে আমার কোন আদেশ নাই সেটা সেটা কবুল করা হবে না বরং তার দিকে যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোন আবিষ্কার করল যেটা আমাদের দিনের ভিতরে নেই সেটা ফাহুয়ারউদ্দিন সেটা তার দিকে নিক্ষিপ করা হবে তার দিকে ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ আল্লাহ তালা সেটাকে গ্রহণ করবেন না সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ সুতরাং বেদাতেরভরশীল মনে হোক না কেন যতই ভালো মনে হোক না কেন সেগুলো আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হয় আমরা অনেক সময় বলে থাকি যেমন মিলাদ পড়ি মিলাদের মধ্যে আমরা বলি তো খারাপ কিছু করা হয় না রাসোলীর নামে দুরুত করা হয় কোরআনতলা করা হয় এ কিছুক্ষণ কোনটা ভালো কিংবা কোনটা মন্দ সেটা আমরা ডিক্লেয়ার দেওয়ার কি অথবা আমরা সাব্যস্ত করার কি রবুল আলমিন যেটা ভালো হিসাবে সাব্যস্ত করেছেন এবং রসুল্লাহ আলিয়া যেটা ভালো হিসাবে সাব্যস্ত করেছেন হিসাবে সাব্যস্ত করেছেন সেটাই এমাদত আমাদের পক্ষ থেকে নতুন কোন নতুন কোন যদি করান এবং সন্ন্যায় তার অনুমোদন না থাকে তাহলে সেটা আল্লাহ তালা কবুল করবেন না গ্রহণ করবেন না সুপ্রিয় বন্ধুগণ এবার আসুন এভাদাত এভাদতের ক্ষেত্রে যে বেদাত গুলো করা হয় সেগুলো কয়েক শ্রেণীতে বিভক্ত একটি হচ্ছে কোরআন এবং সুন সম্পূর্ণ বিপরীত যেমন আমরা জানি পদভ্রষ্ট দলগুলো নতুন নতুন অনেক আবিষ্কার তারা করেছে বিশ্বাসগত ক্ষেত্রে জাহামিয়া এরপরে কাদরিয়া জাবরিয়া মহতাজিলা আল্লা সিফাত নিয়ে তারা নতুন নতুন আবিষ্কার করেছে আল্লাহ তাল্লাহ আসমা নিয়ে তারা নতুন নতুন আবিষ্কার করেছে যেমন রহমান ও আল্লাহ আর্শ ইস্তা আল্লাহ তালা আর্শা আজমির উপরে আছেন কিন্তু বেদাতি লোকেরা বলে থাকে আল্লাহ তালা সব জায়গাতে আসেন এইভাবে আকিদার ক্ষেত্রে বেদাতি অনেক থিওরি অনেক কথাবার্তা আমরা শুনি সেগুলোকে এবং আলোকে মানদণ্ডে বিচার করে তারপরে আমাদেরকে হিসাব নিকাশ করে কথা বলতে হবে এবং সেভাবেই মেনে নিতে হবে সুপ্রিয় এরপরে আমলগতীতি বিভক্ত কোনটা কোনটা হচ্ছে সময়ের দিক থেকে বেদাত যেমন কোন কোন সময় কিছু কিছু এবাদাত নির্ধারণ করা হয় যেটা ওই সময় আসলে কোন এবার নাই যেমন সাবান মাসে পনেরো তারিখে আমরা রাতের বেলা নামাজ পড়া দিনের বেলা রোজা রাখা এ ব্যাপারে কোনো ভিত্তি নাই কোন নামাজ যদি বাড়ানো হয় তাহলে সেটা সংখ্যার দিক থেকে হলো এরপরে কখনো কখনো হয় কোন শরীর যদি কোন স্থানকে নির্ধারণ না করে আমরা যদি নির্ধারণ করে নিয়ে যে অমুক জায়গায় বাদত করা উত্তম তাহলে সেটা বেদাতের অন্তর্ভুক্ত যেমন মাজারের কাছে গিয়ে বাদত করা কবরের কাছে গিয়ে বাদত করা বিভিন্ন স্থানকে নির্ধারণ করে নেওয়া যাই হোক এইভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনারা বেদাত হয় তেমনি ভাবে পদ্ধতিগত দিক থেকে বেদাত হয় যেমন করি কারণ কুল্লু বেদাতীম দলায়লা ও কুল্লু দলায়ালাত রসদ আলিয়ালাম বলছেন সকল বেদাতি হচ্ছে ভ্রান্তি আর সকল ভ্রান্তি হচ্ছে জাহান্নামী সুতরাং বেদাতের চূড়ান্ত পরিণত হলো জাহান্নাম সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি বেদাত থেকে বাঁচার চেষ্টা করি الله تعالى بعدك شيء توفيق دن كرون وما توفيقي الا بالله صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا